যাদের পথে যাবে না স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা ভালো আছেন কাদের পথে চলা যাবে না এতদিনে নিশ্চয়ই এই আহ্বানটি আপনারা বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ মকদুব হিম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 দাঁড়িয়ে যাই নের সময় হয়েছে ডাক এসেছে রব্বর আলমিনের দিক থেকে আমাকে যেতে হবে মসজিদে দুনিয়ার সব ফেলে এই অশান্তির দুনিয়া কাদামাটির দুনিয়া ভুলে গিয়ে আমি রাব্বুল আলমের সামনে গিয়ে হাত জড় করে দাঁড়িয়ে যাব তার সাথে কিছু কথা বলে আসবো মনের কিছু আকতি মিনতি ব্যথা বেদনা সেখানে প্রকাশ করে আসবো দুনিয়ার কষ্টের অভিব্যক্তি জানিয়ে আসবো কিছু অজয়ালত করাত আইন আইনি সলাহ আমার নয় জীবনে শান্তি রাখা হয়েছে সলাহতের মধ্যে না মাজের মধ্যে বলতেন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 আমি দক্ষিণে যেতে চাইলে আমি উত্তরে কীভাবে যাব। আবার উত্তরে যেতে চাইলে দক্ষিণে কীভাবে যাওয়া হবে কালেও না উপরের দিকে যেতে চাইলে তখন কি নিচের দিকে যাওয়া সম্ভব আমি তো উপরের দিকে যাচ্ছি জান না উপরের দিকে আমি উপরের দিকে যাচ্ছি আর যারা জাহা নামে তারা নিচের দিকে যাচ্ছে সুম্ম রদাদু আসপালাস পেলিন আমি এই মানুষকে হীনদের হীনতমে নিচদের তমে নামিয়ে দিয়েছি আবার কাউকে যারা পণ্যবান তাদের কিতাবদের উর্ধে উপরের দিকে যিনি উপরের দিকে যাচ্ছেন উপরের দিকে যাবেন তিনি আবার নিচের দিকে যাবেন কি করে এই নবীজি বলে দিয়েছেন জাহান্নদের পথ অনুসরণ করা যাবে না ওরা নিচের দিকে যাচ্ছে তুমি তো উপরের যাত্রী যেমন নবী সাল্লাম বলেছেন ছয়শ বান্ন নম্বর হাদিস আলবানি বলেছেন হাদিস টি সাহি ন জুতা পরে সালাদ পড়ে না তোমরা জুতা পরে সালাদ পড় নাল্লামে সাহাবিরা সবাই জুতা পরেই সালাদ পড়তেন মসজিদে নবির মধ্যে জুতা পায়ে রেখেই সালাত পড়তেন জুতা পায়ের ভূষণ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 মোজাইক করা টাইলস করা মার্বেল পাথরে মোড়ানো যে জুতা চলে না তারপরেও যদি কারো জুতা নতুন হয় একদম পরিষ্কার হয় জুতা পায়ে দিয়ে সালাত পড়তে কোনো সমস্যা নেই নবীজি নির্দেশ জুতাহীনভাবে নামাজ পড়া ইহুদিদের স্বভাব আজকে কি দুর্ভাগ্য আমাদের জুতা পায়ে দিয়ে ফরজ সালা পড়ছি না কোন নফল সালা পড়ছি না। এমন কি জানাজার সালা যেটা মাঠে হয়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 মোজা খোলার দরকার নেই ওযু করে যদি মোজা পরা হয় তাহলে যিনি মুকিম বাড়িতে আছেন তিনি একদিন এক রাত তিনি মোজার উপরে মাসে করতে পারবেন মুখ হাত মাঝে করার পরে পায়ের মোজার উপরে শুধু হাতটা বোলালেই হয়ে গেল কত সুন্দর সুবিধা তাহলে আমরা ইহুদি খ্রিস্টানদের মতো হওয়ার কোনো সুযোগ নেই তাদের বিপরীত স্রোতে আমাদের যেতে হবে যেমন দেখুন আরেকটি বিষয়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 তাদের উপরে গজব পড়েছে তাদের আরেক দলের উপরে তারা খেতাব পেয়েছে আমল করে জানে না দিকে যাচ্ছে আরেকদিকে সেটাই সেজন্য নবী সাল্লিয়াল বলেছেন হসলাম সিয়া মেনা মেহালাতর আমাদের সিয়াম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 রোজার মধ্যে একটা পার্থক্য রচনা করা আছে দেখুন আবু দাউদ দু হাজার তিনশো তিপ্পান্ন নম্বর হাদিস আলবানি বলেছেন হাদিস হাসান অর্থাৎ গ্রহণযোগ্য হাদিস অর্থাৎ এর অর্থ হলো দিন ততদিন বিজয়ী থাকবে শক্তিশালী থাকবে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 शुक्रवार थे सम्प्रचार सकाल साढ़े मुक्त अब इबने अब्बास रसुल्लाह सल्ला सल्लाम स्वास्थ्य और अवसर এই দুটি অনুগ্রহের ব্যাপার অধিকাংশ মানুষ অবহেলা করে সপ্তম খণ্ড মন অধ্যায় হাতির সংখ্যা ছ হাজার চারশো বারো কালের কসম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 ज नष्ट करते फिर एलम जर पथे चला जाए ना अनुष्ठने दर्शक जे हादीशी एक আমাদের সমাজে এক শ্রেণীর লোক বেরিয়েছে ইফতার দেরিতে করে ওরা বলে আল্লাহ তো বলেছেন সোম্মা তেম আল্লা সিয়ামকে পূর্ণ করো রাত পর্যন্ত রাত পর্যন্ত রাত আসা পর্যন্ত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 পশ্চিম দিক থেকে দিন চলে যেতে থাকবে এবং সূর্য অস্ত চলে যাবে তখনই রাত হয়ে গেল অর্থাৎ রোজাদার তার ইফতারের সময়ে ঢুকে গেলাম রাতের সংজ্ঞা দিয়েছেন এটা রাত আসলেই রোজা শেষ তখন এক শ্রেণীর তারা ইহুদি খ্রিস্টানদের মতো হয়ে গেছে তারা জাহান্নাবিদের পথ মাকদুব আলাইহিমদের পদ ধরেছে গজবপ্রাপ্ত এবং ইভ্রান্তদের পদ ধরেছে বহুক্ষণ পরে তার ইফতার করে যায় না সুর আল হুজুরাতে স্পষ্ট বলেছেন একবারে প্রথম আয়াত থেকে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 এখন একজন যদি বলে সূর্য অস্ত গেলে ইফতারের সময় হবে না সাতটা আটটা বাজতে হবে মা পরে আসার আগে ইফতার করতে হবে না হজবুল্লাহমিনাতে সে তার কথাকে নবীর কথার উপরে তুলে দিল তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে এমন রিক্সের মধ্যে সে এসে গেল আল্লাহ আমাদেরকে তফিক দান করুন আমরা কিছুতেই যাতে মকদুবালিম এবং দলিনের পথে না চলি এদের পথে চলা যাবে না আমাদের এর সামান্য ইফতারের একটি বিষয় কত গুরুত্বপূর্ণ যে ইহুদি খ্রিস্টানদের মতো ইফতার যাতে না হয় মুসলিমদের মত জাতি ইফতার হয় এতে ইসলামের বিজয় আছে এভাবে ছোট ছোট জিনিসগুলি একটা একটা পয়েন্টে পয়েন্টে ইসলামে এগিয়ে যেতে যেতে সব পয়েন্টে এগিয়ে আসে এটাই তো নিয়ম ক্ষুদ্র বালুকার কণা বিন্দু বিন্দু জল গড়ি তলে মহাদেশ সাগর অতল ছোট ছোট করেই তো বিশালতায় যেতে হয় প্রত্যেকটা ছোট ছোট ক্ষুদ্র বিষয়ে যদি ইসলাম হেরে যেতে থাকে তাহলে তো বড় বিষয় হেরে যাবে বাসির আব্দুলা লাইলা বলছেন যে আমি ইচ্ছে করলাম আমি সমলবে ইচ্ছে করলাম এক না কারে আমি দুই দিন রোজা রাখবো মাঝখানে কোনো ইফতার করবো না বাসির আমাকে নিষেধ করলেন যে না এইভাবে রোজা রেখো না এমন তিনি বলেছেন যে রসুল্লাহ সাল্লাহাম আমাকেও।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 তুমি বলো এটা কষ্টদায়ক বস্তু অতএব নারী জাতিকে হাইজ অবস্থায় তাদের সাথে মেলামেশা করোনা আল বাকা দুইশো নম্বর আয়াত তখন নবীজি এই আয়তের ব্যাখ্যা করে বলে দিলেন ইল্লান ই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 যত অশ্লিরতা আছে সব করেছে এগুলি যাহার নামে নেবে নাল সাল্লাম মেয়ের রাত্রে তিনি দেখেছেন একটা গর্তের ভিতরে উলঙ্গ নারী পুরুষ আর দাও করে আগুন জ্বলছে আগুনের লেলিহান শিখা যখন উপর উঠে আসে এত প্রচন্ড তেজি আগুন যে আগুনের ধাক্কায় তারা উপরে চলে আসে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 তাকে প্রদর্শনী করা হচ্ছে এগুলি তো ইহুদি খ্রিস্টান মাকদুব আলহিমদের রাস্তা মেয়েরা গান গাচ্ছে পুরুষদের সামনে মাকদুব আলহিমদের রাস্তা তারা গায়িকা হচ্ছে নায়িকা হচ্ছে এগুলি কি এগুলি সব গজবপ্রাপ্তদের রাস্তা কিভাবে হারিয়ে গেছে আজকে একদল মুসলিম আলহামদুলিল্লাহ মুসলিম বৃহত্তর অংশটি ঠিক আছে তাদের নারীরা কখনো নাচতে যায় না সিনেমা হলে সংস্কৃতিতে ড্যান্স করতে যায় না যাবে না কোনদিন ইনশাল্লাহ কেমত পর্যন্ত তারা এই পথে থাকবে এসব ফিতনাকে যারা ডিনাই করে আল্লাহ তাদের অন্তরকে একেবারে আলোতে উজ্জ্বল করে দেন আসমান জমি যতদিন থাকবে তারাও ততদিন ইমানের পর টিকে থাকবে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা অথব যাদের পথে চলা যাবে না তাদের পথে আপনারা চলবেন না ওটা জাহার্নামের পথ সেই পথে গেলে আর জান্নাত পাওয়া যাবে না আল্লাহ আমাদের রক্ষা করুন মকদুবল দু পথ থেকে হেফাজত করুন আসসালামাইকুম রহমতুল उच्छेद्लम राज दिल ज्ञान दिल्ली मनोनी कर लोन मेरे नहीं उद्देश्य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 গণকের কাছে কিছু গিয়ে জিজ্ঞাসা করা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 To get convincing and valid answers, Dial Kourun, Dr. Zakir जिर शनिवार रे सब सम्रचार सकाल साढ़े नशे কিন্তু আমি নিরাশ না হই এটা ইমানি করত শান্ত জীবন যদি মানুষ ক্ষমা চায় অবশ্যই অবশ্যই ক্ষমা করে দেবেন